আসমা রাজি আলাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল জুবাই রাজিয়ালাহালাহ আমার নিকট যে সম্পদ রাখেন সেগুলো ছাড়া আমার নিকট কোনও সম্পদ নেই এমতাবস্থায় আমি কি সাদকা করব। তিনি বললেন হ্যাঁ সাদকা করতে পারো লুকিয়ে রাখবে না তাহলে তোমার ব্যাপারে লুকিয়ে রাখা হবে